আসসালামুকুমতু লিক আলহামদুলিল্লা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 ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ذلك على محمد وعلى آل محمد كما باردت على وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلع من تزكى ودكر اسم ربه فصلنا بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আজকে রাজাবাড়ি কাসিমুল ইসলামিয়া মাদ্রাসাও এতিম খানার উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র ইসলামী জোড়ো দোয়ার মাহফিলের শ্রদ্ধেও সভাপতি উপস্থিত হাজরাত ওলামায় কলাম শ্রদ্ধ মুরব্বিয়ান আয়জাম ও আমার যুবক ভয়েরা আলেন মাহুবনেরা আল্লাহ তালার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে করিমের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে করিম থেকে কিছু কথা বলার সোনার তাও দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ আমি কোরআনে করিমের কয়েকখানা আয়াতে করিমা তলা করেছি এই আয়াতে করিমাগুলোর মধ্যে আল্লাহ আল্লাহতালা সারা পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে এর মধ্যে কামিয়াব কারা আল্লাহ আল্লাহতালা যেন তাদের সচিত্র প্রতিবেদন তুলে ধরেছেন এই আয়াত এ ক্যারিমার মধ্যে আল্লাহ তালা যেন আমাকে বলেছেন তুমি কামিয়াব কিনা তুমি দেখো তো কামিয়াব সম্প্রদায়ের মধ্যে তোমার নাম আছে কিনা যারা সফল হয়ে গেছে তাদের মধ্যে তোমার নাম আছে কিনা তুমি নিজেই দেখো তুমি তোমার নিজের জীবনের অঙ্ক কষ তোমার জীবনের দিকেই তুমি তাকাও তোমার জিন্দগি কামিয়াব না ব্যর্থ আল্লাহ তালা বলেন قاداف لها من زكا ايه هو বহু এই এর সমর্থক আয়াত আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলেন قاداف لها من زكا في صلاتهم خاشعون আর আরেক আয়াতে সবগুলো আল্লাহ বলেন করেছ তুমি কামিয়াব হয়ে গেছ যারা নফসকে কে মুক্ত করেছ বলেন তুমি কামিয়াব হয়ে গেছ আমার পাশে আছে ফাজল মাছের ভাইস প্রিন্সিপাল তিনি এই মাছের মোহতামেম দুই শব্দ এটা মাঝের উপরে যখন আসে ফাজা দেয় তাহিকের ফাজা দেয় কাদাফলাহা মানে অবশ্যই অবশ্যই কামিয়াব হয়ে গেছে যার হাতে কামিয়াবি কামিয়াবি কার হাতে সফলতা কার হাতে তো তিনি বলেন এখানে একটা তো আমি তোমাকে কামিয়াব লিখে দিলাম আর সে গায়ে কামিয়াব সম্প্রদায়ের তালিকা আছে কারা কারা তাদের একটা কি আছে বলেন তালিকা আছে এই তালিকা আমার নাম আপনার নাম আমাদের নাম আছে কিনা একটু পরে আপনি বুঝবেন যে আমার নাম আছে কিনা আমাদের এক বুজুর্গ আছেন আমাদের এটা সহজ তর্জমা হইল একটা হলো গুনাহের মজা আরেকটা হলো গুনাহের সাজা একটা হলো কি বলেন जा तो गुना मजा आना समस्त गुनाहर मजा या गुणाराजा मानी की शीलाते साजा। सजा बोली शा मन गए मुसलमान कमियाब के गुना सजार कथा मन कर गुनाहर मजा ছেড়ে দেয় এই গুনাহের সাজার কথা ছেড়ে দিয়ে মজার কথা ছাড়লো কিনা এটা আমি বুঝবো কিভাবে তো আল্লাহ বলেন যারা না দুই কাজ করে এটা বুঝবা সে তার নন্ন করেছে কয় কাজ করলে দুই কাজ তো আল্লাহ বলেন কি বলছে বলেন যে জামাতের সাথে নামাজ পড়ে জামাতের সাথে তর্জমা এটা আমরা তাফসির থেকে করছি কোরআনে কারিমের শব্দ এটা নাই কিন্তু আমরা তোমাদেরকে শুনিয়ে দিলাম তাহলে কামিয়াব কে যে জামাতের সাথে নামাজ পড়ে এবং কি করে বলেন জিকির করে আল্লাহ আল্লাহ নামাজের মূল মকসদ আল্লাহ তালার ইয়াদ নামাজের মূল মক্সদ আল্লাহ তালার স্মরণ নামাজের মূল মকসাদ হলো अमार के नहीं मुशा मुशा तोर दिखे जाते जाते हठात क्यों अपना डाके একটু ভয় ভয় লাগে না গেলেন আর জিজ্ঞেস করলেন আপনি আমাকে কে ডাকছেন কাউকে তো দেখছি না আমি আপনি আমাকে ডাকছেন কে আল্লাহ বলেন মুসা আমি ডাকছি তোমাকে আমার নাম আল্লাহ এই প্রথম শব্দ শুনলেন আল্লাহ শব্দ মুসা হাজ মুসা কি এই প্রথম শুনলেন এবার আল্লাহ তালাকে মুসা আলাদাম জিজ্ঞেস করে ফেললেন কি ভাই আমি অমুক মুসজিদ নামাজ পড়াই আমার পরিচয় আমি অমুক মাদ্রাসার মহতামেন আমার পরিচয় তাহলে যদি মুসা আলহাতাম নাম শুনলেন তো আল্লাহ এবার জিজ্ঞেস করলেন আপনার পরিচয় কি তিনি বললেন কেউ নাই এটাই আমার পরিচয় আনা মানে আমি আনা মানে কি আংতা মানে তুমি হুয়া মানে তিনি সেবা তিনি তো একবার তিনি বলেন অগুল তিনি ছাড়া কেউ নাই আবার বলেন আর এখানে বলেন একবার হুয়া একবার আনা একবার আংতা আর একবার জহের যদি মুসা জিজ্ঞেস আপনি কে তো তিনি জবাব দিলেন কে এখন কি প্রশ্ন কি আপনি কি তো আল্লাহ তালা বলেন আমি ছাড়া কোন ইলাহ নাই এটাই আমার পরিচয় স্লাম সাহস করে বলে ফেললেন আপনি ছাড়া কেউ নাই বুঝলাম তবে এখন আমি কি করব। আল্লাহ তারা বলেন ফা বুদিনী যেহেতু আমি ছাড়া কেউ নাই ফা মানে অতএব সেহেতু যেহেতু আমি ছাড়া কেউ নাই ফা বুদনি সেহেতু তুমি আমারই আবাদত কর সাহস করে জিজ্ঞেস করলেন আমি এত ছোট এত ছোট এত ছোট আপনি এত বড় এত বড় এত বড় আমি আপনার করব আল্লাহ বলেন পড় হাজরত মুসা আলাদাম এবার আবার জিজ্ঞেস করলেন আমি নামাজ কেন করব। আল্লাহ তালা বলেন লিধিক্রি তুমি আমার নামাজ কেন যখন ঘুমাবা ঘুম থেকে যখন উঠবা উঠে তুমি নামাজে দাঁড়িয়ে আমাকে বলবা তুমি ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু আমাকে ভুলো নাই সোহা ছয় ঘন্টা ঘুম যাওয়ার পরেও কিন্তু তুমি আমাকে ভুলো নাই আমার কথা তোমার মনে আছে এজন্যই তুমি ফজরে দাঁড়িয়েছ পরে আবার তোমার স্কুলে তোমার কলেজে তোমার মাদ্রাসা দিনের সমস্ত ব্যস্ততার মধ্যেও দুপুর বেলা ছুটে এসে তুমি বলো আল্লাহবর আমি কিন্তু এখনো আপনাকে ভুলিনি বলেন জোহরের নামাজের পরে আবার দিনের ব্যস্ততা তুমি ছুটে গেছ বিকেলবেলায় পড়ন্ত বিকেলে তুমি ছুটে এসে আবার বলো আকে মিস চলায়তা লিরিক্রি আমি কিন্তু আপনাকে ভুলে যাইনি এবার সন্ধ্যাবেলা পাখিগুলো যখন ঘরে যায় বাচ্চারা ঘরে ফিরে দুনিয়া ব্যস্ত এই সময় সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে তখনও তুমি ছুটে এসে বলো আকে মিস চলায়তা লিরিক্রি এবার পরমা গ্রেবেন নামাজ আর বলো আমি কিন্তু আপনাকে ভুলিনি এবার আবার ঘুমাবার সময় ঘুমোতে যাবা বিছনা পত্র সব রেডি এখন এবার তুমি ঘুমাবার আগে প্রমাণ দাও তুমি আমার জন্য আলামিন বলেন এই তালিকা নাম কাদ হজরত আদমলসালাম এই তালিকায় হজরত নূসলাম এই তলিকায়জরত ইব্রাহিম এলাকা হজরত মসা তলিকায় সৈদুলা মহম্মদুর রসুলায় সদিক আকবর এলিখায় ফারুক আজমিকায়জরতানিক শহিকায়াবি ইমাম আজ হানিফা আব্দুলকানি তালিকা কারান বলেন যারা না নামাজ করে এরা সোহার কি ভাই এ নাম ঢুকানো দরকার কিনা বলেন হ্যাঁ এ নাম ঢুকানো সহজ না কঠিন আপনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবেন অনেক কঠিন বিষয় ও ডাক্তার হবেন অনেক কঠিন বিষয় প্রফেসর হবেন অনেক কঠিন বিষয় দুনিয়াতে যে কিছু হইতে চান অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন যদি মনে করেন মহাদেষ হবেন তাও কঠিন মুফতি হবেন তাও কঠিন যদি মনে করেন যে আপনি ডাক্তার হবেন তাও কঠিন দাল্লার কসম একটা জিনিস হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ আল্লাহর বলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ ঠিক না কি হওয়া সবচেয়ে সহজ বলেন তো আবার বলেন কি হওয়া আল্লাহর আল্লাহ হওয়া সবচেয়ে কি এবার যদি বলেন হুজুর আল্লাহর সবচেয়ে আল্লাহ আল্লাহর আমি ঘোষণা দিয়ে দিল কয়টা কাজ অবিন বলেন ইমানটা বানাইবা শিরিক মুক্ত ইমান বানাবা শিরিক মুক্ত জীবন বানাবা গুণা মুক্ত আমি তোমাকে আমার অলি বলে দিলাম বলেন সিরিক মুক্ত ইমানওয়ালা জীবন জীবনওয়ালা বলেন বলেন যাকে তাকে ওলি বলবেন অলি কে বলেন সিরিখ মুক্ত ওয়ালা মুক্ত জীবন জীবনওয়ালা বলেন বলেন আমি বলছি না মালিক বলেন আল্লাহ আল্লাহ তালা বলেন শুনো শুনো শুনো আমার বলি যদি তুমি হয়ে যাও তাহলে আমি কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই শিরিক মুক্ত কুফুরি মুক্ত দিল শিরিক মুক্ত কুফুরি মুক্ত আর জিন্দিগি গুনা মুক্ত হয়েছে হ্যাঁ হয়েছে ইমান মানে ইমানি মুক্তি এবং যারা না সিক মুক্ত মুক্ত বলেন বলেন বলেন যদি সে আলমি যদি সে জাহেল ও হয় সে আল্লাহর বলি যদি সে ডাক্তার বলি যদি সে প্রফেসর বলি যদি কাউকে মানুষ সালাম দেয় তাহলে ও সে আল্লাহ যদি কেউ কাউকে সালাম নাও দেয় তাহলেও সে আল্লাহর বলি তার হাতে কেউ বায়াত হলেও সে আল্লাহর তার হাতে বায়াত না হলেও সে আল্লাহর বলি কাজ হলো দুটা কাজ হলো কটা কি লিখে রাখবেনা মানে সিরিক হবে না ইমানওয়ালা মানে কুফুরি চলবে না বুঝলেন না কথা নাই কুফুরি নাই বলেন আর কি নাই গুনা আছে তবে গুনার সাথে সাথে কি আছে আচ্ছা বাচ্চারা যে লেখে লেখালেখি করে প্রিনসিলিয়া তখন কিছুটা ভুলছুল হয়নি থাকে না কি লেখা থাকে এটা ভুল হবে মুসবে ভুল হবে মুসবে ভুল হবে মুসবে কি ভাই ঠিক আল্লাহ আমাদেরকে বানায়া। আমাদের দিলের মধ্যে আছে এই জন্য তো ফেরেস্তার আল্লাহর এই জন্য তো গরু না। গুণাহের জজবা থাকবে গুনা হবে দি সে شيء استغفار ديكي قريفل بي لكن الله تعالى كي بولين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله تعالى بولين إيرانا যখন কোন গুনা হয়ে যায় আল্লাহর কথা এদের মনে হয় কি হয় সঙ্গে সঙ্গে কার কথা মনে হয় আল্লাহ তার কথা মনে হয়ে যায় ওহো ওহো তিনি না দেখে ফেলেছেন ওহো তিনি না শুনে ফেলেছেন তিনি না আমার খবর রাখেন তিনি আমাকে জানেন আল্লাহ আর বলে আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন বলেন আল্লাহ মাফ করে দেন গুনা হওয়া যেমন স্বাভাবিক মোমেন তবা না করা অস্বাভাবিক স্বাভাবিক না করা অস্বাভাবিক না অস্বাভাবিক না করা অস্বাভাবিক গুনা হবে আর সাথে সাথে মুছুনি ব্যবহার করবো কি ব্যবহার করবেন বলেন মুছুনি ব্যবহার করবেন মুছুনি মুছুনি মুছুনি মুছুনি মুছুনি আল্লাহ বলেন তোমার গুণা যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায় জিজ্ঞেস করব না আমি তোমাকে মাফ করতে অনেক হবে না পরে মাফ করতাম কিনা তুমি এদিক থেকে বলবা মাফ আমি ওদিক থেকে বলবো সাফ কি হয়। তুমি মাফ বলতে দেরি করবো আমি করব না আমি দিনের বেলা আমার দু হাতকে কে হাতকে দরাজ করে রাখি রাতে যারা গুণা করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আর রাতের বেলা দুই হাত দরাজ করে রাখি দিনে যারা গুণা করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য মেরে ভাই আল্লাহ তালা বলেন আল্লাহ আকবর কাবি রসুল বলেন বান্দা যখনই বলেন রব বেগ আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সঙ্গে বলেন ফেরেস্তা ওরা আমি মাফ করে নবী বলেন একদিনে যদি সত্তরের বার হয় রব আলম সত্তর বার মাফ করবে গুনা করতে করতে আমি হয়তো বিরক্ত হব আমি হয়তো সময় বলবো মা কি বলে এত বারবার ঢাকিস এত আদরের মা বলে বারবার ডাকিস কেন বাবার যদি একবারে পরিবর্তে চারবার ঢাকে বাবা বলে এতবার ঢাকা ডাকি করো কেন এত প্রিয়তমায় স্ত্রী যদি তিনবারের বেশি চারবার বলে আপনি মাথা খারাপ হয়েছে কেন এতবার ডাকেন কেন তুমি যদি আমার বেশি বেশি করে ডাকবা আমি বললাম আমি যদি আপনাকে ডাকি আপনি কি করবেন আল্লাহ বলেন তুমি আমাকে ডাকলে আমিও তোমাকে ডাকবো তুমি আমি তোমাকে ডাকবো আমি বললাম আল্লাহ আমি আপনাকে কেমনে ডাকতাম কেমনে ডাকলে আপনি শুনবেন আল্লাহ বলেন হাসানা আমার রসুল যেভাবে ডেকেছেন এভাবে ডাকো ডাকলে ডাকা হবে আর যেভাবে রসুল বলেছেন এভাবে যদি ডাকা না হয় তো হবে তবে আমি পর্যন্ত পছবে না কথা কি বুঝাইতে পারছি আল্লা বলেন আল্লাহ আকবর কবির এজন্য মেরে ভাই ও কামিয়াব কে জিকির করে সে কামিয়াব আমাদের সকলকে কবল করেন নামাজের বুনিয়াদ কিছুর উপরে হবে আপনি নামাজে দাঁড়াইলেন নামাজ শেষ করলেন কেউ যদি বলে তুমি কি কেন নামাজ পড়লা উত্তর দিবেন আমি তিন কারণে নামাজ পড়ছি আমি আল্লাহকে আল্লাহ কে জন্য নামাজ পড়ছি কি ভাই আপনি দিবেন স্ত্রীকে ভালোবাসি এই জন্য শ্বশুর বাড়িতে আসছি তো মসজিদে কেন আসছ উত্তর হবে আমিও আল্লাহ তালা কে ভালোবাসি এই জন্য মসজিদে আসছি তাইলে আমার মসজিদে যাওয়ার বুনিয়াদ আল্লাহ তালার ভালোবাসা দুই নাম্বার নামাজ কেন পড়লা। উত্তর দিব আমি না আল্লাহ তালা রহমতের আশায় নামাজ পড়েছি আল্লাহ তালার জান্নাতের আশায় নামাজ পড়ছি আল্লাহ তালা রহমতের আশায় নামাজ পড়ছি তিন নাম্বার যদি জিগায় কেন নামাজ আসলা, উত্তর দিবেন আল্লাহ তালা আজাবের ভয়ে মসজিদে আসছি তাহলে তিনটা জিনিস আল্লাহর ভালোবাসা আল্লাহ রহমতের আশা কি? আল্লাহ আল্লাহ তালা কে ভালোবাসা মানে তো বুঝলাম না এদের বিবেক হইল কি তুমি তো যাও যাও তুমি যাও আসতে আল্লাহ তালার ভালোবাসায় আমার নামাজ আল্লাহবাস আল্লাহ রহমতের আশায় আল্লাহ তালার আজাবের ভয়ে যদি দুই নামাজ হয় এই তিন জিনিসের বুনিয়াদের উপরে দুই নামাজ হয় আল্লাহ তালার ভালোবাসায় আল্লাহ তালা রহমতের আশায় তার চেয়েও বেশি দামি হয়ে গেল কিন্তু বুনিয়াদ কিসের উপরে হবে কটা জিনিস কি কি মানুষ মানুষকে ভালোবাসে কেন মানুষ মানুষ আমি মাকে কেন ভালোবাসি আমার উপরে মার অনেক এসান এর জন্য আমি মাকে ভালোবাসি বাবাকে কেন ভালোবাসি আমার উপরে বাবার অনেক এসান এজন্য আমি বাবাকে ভালোবাসি বলে আমি আল্লাহ তালাকে কেন ভালোবাসবো তিনি যে আমার রব এজন্য আমি তাকে ভালোবাসবো হ্যাঁ মা আমাদের কি কী দেয় মা আমার ছোটবেলায় দুধ দিছে আর এখন প্রতিদিন ভাত রান্না করে দেয় এইতো না মা তো আমার জিব্বা দেয় নাই মা তো আমার কলেজা দেয় নাই মা তো আমার দামাক দেয় নাই মা তো আমার কিডনি দেয় নাই মা তো আমার নাই মা তো আমার সৌন্দর্য দেয় নাই আমার উপরে আমি মাকে ভালোবাসি বাব্বুরাল আমিন আমার উপরে এতটা অহসান তাকে কি পরিমান ভালোবাসা দিন আমানু আসাধ্য হকিল আমানু এটা হলো মফতাদা আসাদু হোবিল্লা হল খবর কে মোমেনা সবচেয়ে কি হয় যার কলিজায় কার ভালোবাসা সবচেয়ে বেশি এই জন্য মাঝে মাঝে এভাবে বলাম আমিনা আপনাকে অনেক ভালোবাসি কেউ জীবনে বলছেন কথা শব্দ শোনার জন্যই তো গত চল্লিশ বছর তোমার ঠোঁটের দিকে আমি চাইছি তালা আল্লাহ তালা এবার বলেন আমাকে ভালোবাসো প্রমাণ দিবা প্রমাণ আমার ভালোবাসার প্রমাণ দিতে হবে তোমাকে এবার বলে আল্লাহ কি দিয়ে প্রমাণ দিলে আপনি খুশি হবেন আল্লাহ তালা বলেন দিল ও জবানের সমন্বয়ে দিল ও জবানের সমন্বয়ে শুধু আমার ভালোবাসায় মাঝে মাঝে বলবা বলবাহ ইলাহা ইল নল মুহাম্মদুল রসুল এমন ঢঙ্গে বলবো এমন ভালোবাসায় বলবো যেন শূন্যওয়ালা মনে করে এটা না কারো ভালোবাসায় বিভূ যেন যাকে আমি ডাকছি তিনিও বুঝেনা এটা তার কলিজা থেকে বের হয় গলা দিয়ে না কলিজা দিয়ে নল বলকে যে যাকে ভালোবাসে যিনি যত প্রেমাস্পদ তার সাথে কথা তত গোপনে হয় কথা ঠিক না বলে না বাসর রাতে দুজনের কথা তিন নম্বর ব্যক্তি শুনে না স্বামী স্ত্রীর কথা তিন নম্বর ব্যক্তিকে শুনতে দেয় না আমি যখন ভোর রাত দুইটা বাজে রাত একটা বাজে রাত ১০টা বাজে অথবা দিনের আলোতে রাতের অন্ধকারে আমি আমার মালিককে ডাকবো মালিক যেন বোঝেন এটা আমার প্রেমিক এজন্য আমাকেই আমাকে শোনা আর কাউকে না ঠিক না আর রাস্তায় মালিককে বুঝান আমি যদিও স্কুলে যাই আমি না আপনাকে ভালোবাসি কি হয় মসজিদে যাইতে যেমন বলবেন অফিসে যাইতেও বলবেন আমরা মসজিদে গিয়েও না। জাননাতে কুটি কুটি ফেরস্তাও নড়ে এখান থেকে জিব্বা নড়বে ওখানে টাইলস এর ফেরস্তা কাজ শুরু করছে জিব্বা নড়ছে জিকির দ্বারা জিব্বা নরে আর রব্বুল আলমিন দেখে জিব্বাও নরে কুটি কুটি ফেরেস তাও নড়ে কি ভাই মজা না এই জন্য কমপক্ষে রোজানা প্রতিদিন কমপক্ষে কতবার আর বেশি কতবার পড়বেন বলেন তো গত পরশু এক বুজুর্গের এখানে গেছিলাম উনি ইন্টেকাল হয়ে গেছেন হাজর মৌলানা আব্দুর রাজাক সাহ মেঘওয়ালের বড় হুজুর রহমিফিলেন এক হাজার বার কালিমায় তৈবা পড়তেন এক হাজার বার দুরুৎরিফ পড়তেন এর পরে আব্বা ঘুমাইতেন এত বড় সংবাদ আমার মনে হয় আমার জীবনে প্রথম শোনা কোন আশ্চর্যজন দশ বার হয় না আল্লাহ নবী বলেন মান নবী বলেন আমার কোন উম যদি দশ বারু আই ঘর ২০ বার পড়লে তিনটা ঘর ৩০ বার পড়লে চারটা ঘর আল্লাহ নবীর অঙ্ক এখানে শেষ হয়তো অমর বলে ফেললেন ইদানবী তাহলে তো আমি অনেকগুলো বানাবো দিতে দিতে কখনো ক্লান্ত প্রতি রাত্রে হাজার বার পড়ে ঘুমাতেন হাসরের মতান শ্বশুর বাড়ি না শ্বশুর বাড়ি না ঠিক না এই এজন্য পড়ব তো কমপক্ষে রোজা না একশো বার শুভহানুভহানুভহানুভানল শুভানুভহানল প্রতি নিঃশে এক নিঃশে একবার বলবেন এক নিঃশ্বাসে একবার শুভহান বলেন শুভহান লুভান কতবার কমপক্ষে একশো বার যারা পারি কমপক্ষে দুশো বার যারা পারি পাঁচশো বার পারবেন না ইনশাল্লাহ কমপক্ষে একশো বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ কম পক্ষে রোজানা আকবর আকবর আকবর আকবর কম পক্ষে রোজানা আকবর একবার বলবেন সঙ্গে সঙ্গে দশটা রহমত সঙ্গে সঙ্গে দশটা দেওয়া হবে সঙ্গে সঙ্গে এই পাঁচটা তসবি শিখলাম ছয় নম্বরে কমপক্ষে রোজা না একশো বার আস্ত গফ ফির্লুব ইলই আস্ত গ ফিরুল্লাহ ও আতুব ইলৈ আস্ত গ ফিরুল্লাহ ও আতু বো ইলই আস্ত গফ ফিরুল্ল ও আতুব ইলই নামাজগুলো জামাতের সাথে পড়বেন আর দেখা হবে মজা হবে না ইন আল্লাহ আল্লাহালা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকলে বলি আমি سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك درود شريب وعين اللهم صل على محمد وعلى آل محمد فما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাম্মদি কালা رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين شكله يقول ربنا ظلمنا انفسنا وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار, وقنا عذاب النار ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما وإنها ساءت مستقرا ومقاما ربنا غفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر وارحم وانت خير الراحمين رب اغفر وارحم وانت خير الراحمين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا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 আল্লাহ আমাদেরকে মাফ করলে আপনার কোনো অসুবিধা হবে না আল্লাহ আমাদেরকে আজাদ দিলে আপনার কোনো লাভ হবে না আল্লাহ আমাদের গুনাগুলোকে মুছে দেন নওলা আপনার মহাব্বত আমাদের কলেজায় দিয়ে দেন নলা আপনার মহাব্বত আমাদের কলেজায় দিয়ে দেন নলা জিকিরের মতো জিব্বাদান করেন জিকিরের মতো জিব্বাদান করেন ফিকিরের মতো দিল করেন আদার মতো চোখ দান করেন আদার মতো চোখ দান করেন আপনার মোহাব্বতের মতো কলিজা নসিব করেন আল্লাহ আমাদের প্রত্যেককে আপনার হোলি বানাই দেন মালা আমাদেরকে আপনার হোলি বানাই আল্লাহ ছাড়া ছাড়া অলি হওয়ার কোনো ব্যবস্থা নাই মালা শিরিখ মুক্ত হওয়া ছাড়া মুক্ত হওয়া ছাড়া অলি হওয়ার কোনো ব্যবস্থাপত্র নাই আল্লাহ আমাদেরকে মুক্ত এক জীবন দান করেন আল্লাহ মুক্ত এক জীবন দান করেন আল্লাহ বিগত রেজিস্টার কে আপনি সাফ করে দেন আগামী জিন্দিগি মুক্ত জীবন দান করেন অসুস্থদেরকে শেফা দান করেন অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ কবুল ফরমানের সাথে হাত তুলেছি আপনি কবুল করেছেন এনাদের সাথে আপনি আমাকে কবুল ফরমান আহ আল্লাহ যারা আমাদেরকে মহাব্বত করে আহ আল্লাহ তাদের প্রত্যেককে مت پارا ہوں فرداؤزان رب نحمحه كما ربياني صغيرا رب كما ربياني صغيرا اللهم انا نسألك باننا نشهد انك انت الله لا اله الا أنت الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم انا نسالك من الخير كله عاجله واجله وأعوذ بك من الشر كل عاجله وآجله اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم وأعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وصل الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين صل على محمد وعلى